وَإِذَا سُئِلُوا عَنِ الْآيَاتِ يُعْرِضُونَ أَفَغَيْرَ اللَّهِ يَبْتَغُونَ ۖ وَمَا يَرَبُّكَ بِغَافِلٍ عَمَّا এবং আল্লাহ ইমান এবং আমরেন চর্চা করে আল্লাহ সম্পর্ক তারা যদি মজবুত করে ফেলে তাহলে তাদেরকে আল্লাহ নূর দেবেন শুনেছে না এই আলোচিত জীবন পেতে হলে আল্লাহ তালা কথা সব শুনতে হবে আল্লাহ তালা হুকুন্দাকে সব মানতে হবে এই মানলে আল্লাহ আলমে তাদেরকে খুব সুন্দর কিছু দেবে এবং তারা হয় তারা দেখতে পায় আর যারা এই মুহূর্তে গ্রহণ করে না ইসলামের এই মুহূর্তে যারা দূরে সরিয়ে রাখে তারা হচ্ছে অন্ধকারে বসবাস করে সেজন্য প্রায় একটা ছিল যে সমান কখনো দিন পথে আসার আলোকে নিজেকে আলোকিত করা তার সামনে সমস্ত লুরাকি হয়ে যায় হক বাতি নেষ্কার আলোকিত মানুষের এই জন্য তারা এরকম আল্লাহ এবং আমরা চেষ্টা করে তাদের জন্য হসনা তাদের জন্য হয়েছে সুন্দর হসনার দুনিয়া হতে পারে আর হসনা হাতে হাতে হতে পারে তাদের জন্য হসনাস হসনার আমি একটা জীবনটাতে হবে এসব হস না হলো যে আল্লাহ তালা আরো বেশি করে তাকে আমদ করতে দেবেন যে নেক আমন একটা করে নে আমন আরো কত করে জেনে নি আসে আধুনিক একটা গুণ করে এই গুণ আরো কতকে গুণা كده নি আসে তো ايه هيك আ লাহু জাদান নেক আমন ব্যস্ত থেকেছে ইজি করে দিবেন কবরের জিন্দিগিও ইজি করবেন সহজ হয়ে যাবে উত্তর গুলো ঠিক মতো দিতে পারবে আর হাসারের ময়দানে তখন আল্লাহ হিসাব নিকে নেবেন তাকে আল্লাহ তার হিসাব করে পাশ করে দিবেন দেখাবেন শুধু করছিলাম আল্লাহ আর কেন করছিলেন আল্লাহ এটা সহজ হিসাব হবে দুনিয়াতে নেক আমল আরো নেকি নিয়ে আসে লিল্লাদিনা আহসানুল হাসনা সুন্দর আর যে না তার নে কামলের সুযোগ পরবর্তীর পর্যায়ে বাড়ে না আরো কমে আর আখেরাতে আল্লাহ তারা পুরস্কার না দিয়ে বলবেন যে আল্লাহ তালা বলবেন এতটুকু তোমার পাওনা ছিল যাও এখন আমি তোমাকে এত বকশিস দিলাম বকশিস পাওনা থেকেও অনেক বেশি হয়ে যাবে। যাবেছেন কি আমার কাছে আরো অনেক আছে তোমার পাওনা যেগুলো হিসাব করে আমি তো এত হিজাবি না আল্লাহ কি এত হিজাবি নাকি তিনি যে দেবেন তার দান দক্ষিণা সোভান আল্লাহ কি পরিমাণ হতে পারে এগুলো পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে নিজেরা কোরআন হাজি অনুযায়ী জিন্দিগির প্রত্যেকটি কাজ করার চেষ্টা করতে হবে ইসলামের ব্যাপারে কম্প্রোমাইজ না করে কিভাবে আমল করা যায় জানা এবং মানার চেষ্টা অব্যাহত রাখতে হবে তো যারা করবে তারা এরকম যারা করবে না কথা শুনবে না তাদের জন্য কি আছে আল্লাহ দিনা নাম ইস্তা জিবাহু যারা আল্লাহটাকে সাড়া দেবে না সবকিছু নিয়ে দিন এবং এই দুনিয়ার সমপরিমাণ আরেক দুনিয়ার কিছু নিয়ে আসে আল্লাহ সব নিয়ে নেন আর আমাকে আপনি মুক্তি দিয়ে দেন তাতেও কোনো কাজে হবে না মুক্তি পাওয়ার জন্য এগুলো দেবে কেমন সে কি দিতে পারবে এই দুনিয়া তো নাই তো ফানা হয়ে গেছে আর দুনিয়া গোটাটার মালিক হতে পারবে নাকি কোনো আরেকটা কোথায় পাবেন সে আনতে পারবে দিতে পারবে এইটা বলছেন না যে এত দিতে আছে আল্লাহ আমার কিচ্ছু দরকার নাই খালি আমাকে মুক্তি দেন ইয়া নসি ইয়া আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার ভাই বোন মা বাবা সবগুলোকে জাহান্ন দেন আল্লাহ তারপর আমার ছেড়ে দেন আল্লাহ আপনি চিন্তা করতে আজকে বলবেন যে সব পুরো যাক আমি খালি বেসে যাই ঘরে আগুন লেগেছে আমি খালি কোন রকমে বাঁচি মানুষের মনে করে যে আমি নিজে মরল আমার ছেলেটাকে বাঁচাই মেয়েটাকে বাঁচাই তাই না কি আমাদের দিন এই অবস্থা হয়ে যাবে সেই অবস্থার কথা স্মরণ করে আল্লাহ আমাদেরকে আমর করা তফিক দান করুন হিসাব জাহান এই লোকগুলোর জন্য থাকবে কি খারাপ হিসাব হিসাব আসিরা হবে তাদের হিসাব আসি হবে না খুব কঠিন হবে তাদের কঠিন হিসাব কেন করোনাই আট কেন হয়ে যাবে সালমিহাত এবং হিসাব শেষে তাদের জন্য জাহান নাম ঠিকানা যেটা খুবই খারাপ ঠিকানা এই এইরকম ঠিকানায় তাদেরকে নিয়ে যাওয়া হবে তাহলে এই যে আল্লাহটাকে তারা সারা দেয় ইমামুল কাইম রহমতুল্লাহ আল এই বলেন যারা আল্লাহ ডাকে সারা দিয়ে এই নূরকে গ্রহণ করে নূরটা হচ্ছে ইসলাম নূর হচ্ছে ওয়াহি নূর হচ্ছে কোরআন এবং হাদিস এগুলোকে যারা শুনে জানে এবং জানার চেষ্টা করে এই যে আপনারা আসেন প্রতিটি সপ্তাহে জানার চেষ্টা করছেন ইনশাল ভিতরে নূর ঢুকবে না ইনশাল ঢুকবে একটু একটু করে ঢুকবে ঢুকতে থাকবে এই রকম যখন নূর ঢুকে তখন কি হয় একটি হাদিসে রসুল্লাহ সালাম বলেছেন ইদা দেখাল নূর কাল ইনফ্রাস্টার মানুষের অন্তরে নূর ঢুকে যত ঢুকে তার এটা নো হয় না সংকীর্ণ হয় না এখন সাহাব এখানে ইয়ারা সোলাল আমাদের ভিতরে নূর ঢুকলো কি ঢুকলো না আমি বুঝতাম কোনো আলামত আছে যে বুঝা যায় কি মনে করেন কিছু লক্ষণ বলে দেন তখন তিনি বলেন এ লক্ষণ হচ্ছে যে লোকের ভিতরে ইমানের নূর ঢুকে ভালো করে সেই লোকটা দুনিয়ার মজার তুলনায় আখেরাতের মজা বেশি পেয়ে বসে থাকে বলছে একদিনে বললেন বুঝলাম না কিছু যত বুড়ো হয়েছে দেখি এখন দেখি দুনিয়ার মজা আরো বাড়ি খালি উনি যোগ করে বলেছেন হয়তো যা ইটা যদি হয়ে যায় যে দুনিয়াটা বেশি পাইলে খুব খুশি পাওয়ার জন্য খুব অস্থির এইটা না হয়ে আল্লাহ আমি কখন কি হয় কখন মরে যাই আমার এমন কি যথেষ্ট হয়েছে কিনা আল্লাহ আমি জাহান্ন থেকে মুক্তি পেলাম কিনা জানলা তা আল্লাহ তুমি বরাদ্দ করবা কিনা আমাকে আল্লাহ আমার কবরে কি অবস্থা হবে এগুলো চিন্তা করে আল্লাহর কাছে কাঁদে এটা হলো লক্ষণ তার দিলে নূর ঢুকছে আলহামদুলিল্লাহ আর ও তেজাফি আন্দা গরুর দ্বিতীয় কথা ওইটা সম্পূরক যে দুনিয়ার আকর্ষণটা কমে যায় অনেক টাকা পয়সা এসেছে ওই এত বেশি এখানে লাভ দিয়ে খুব খুশি হয়ে যায় না আল্লাহ এত না আসলে আলহামদুলিল্লাহ না আসলেও কোন এত আফসোস নাই তাহলে এটা দ্বিতীয় লক্ষণ প্রথম লক্ষণ আখেরাতের প্রতি জান্নাতের প্রতি প্রচন্ড আকর্ষণ ভয় অস্থির হয়ে থাকা আল্লাহর সেই জন্য দরখাস্ত দেওয়ার জন্য এক পায়ে খারাপ আর দ্বিতীয় হলো দুনিয়ার ব্যাপারটা তার কাছে আকর্ষণিয়া। টাকা এক জায়গায় লস হয়ে গেছে তাকে এত এফেক্ট করে নাই একজনে তাকে একটু খারাপ ব্যবহার করেছে একটু তাকে সম্মান করে নাই একটু অসম্মান করেছে এইটার কারণে তার এত বেশি অসুবিধা হয় নাই আর কি আছে দুনিয়া কয়দিনই আছে আমার আল্লাহর কাছে সম্মান হলেই তো হল ওমুকে আমার জমিটা দখল করে ফেলেছে একটু যা আইল ঠেলে দিয়ে কত দখল করেছে বেশি হ্যাঁ এটার তার এত পেরেছি নাই ওমুকে আমাকে কষ্ট দিয়েছে স্ত্রী কষ্ট দিয়েছে স্ত্রীর স্বামীকে কষ্ট দিয়েছে এইগুলো এত বেশি তার কাছে বড় বিষয় না এত বেশি বড় বিষয় না বড় বিষয় কোনটা জান্নাতে আমি যাওয়ার মতো আল্লাহ জাহান্ন থেকে বাঁচতে পারলাম কিনা এই চিন্তাটা যদি বড় হয়ে যায় তাহলে দুনিয়ার এইগুলো কষ্ট পাওয়া লস হওয়া এগুলো মানুষকে এত কষ্ট দেবে আর তাহলে যারা দরবার করি ওমুকে আমার দুর্ব্যবহার করেছে ওমুকে আমাকে মানি জত কিছু রাখে না ওমুকে আমাকে এত কষ্ট দিয়েছে এইগুলো নিয়ে যে এত কষ্ট যায় আমাদের এই কষ্ট আর থাকবেই না তাহলে কষ্ট না থাকলে দুনিয়াতে আপনার লাভ হলো না ক্ষতি হলো অনেক লাভ দুনিয়াতেই হয়ে গেল না কত আর কষ্টের কারণে ঘুমাইতে পারি না গত জমায় তার আগের জমা আমরা আলোচনা করেছিলাম যে যদি কষ্টের কারণে ঘুমাইতে না পারি তাহলে দুনিয়াতে তো কিছু কষ্ট পেয়ে গেলাম দুনিয়াতে কিছু আজাবি বানা যেন হয়ে গেল আর আশে রাতে তো আলহামদুলিল্লাহ যদি আল্লাহ দিয়ে দেন আসলটা আলহামদুলিল্লাহ তিন নম্বর এগুলার সঙ্গেই রিলেটেড আমি আল্লাহর কাছে তবা করি আল্লাহ চলে গেলে তুমি আমার আল্লাহ জান্ন দিও আল্লাহ আমাকে খাতে মাপিন খায়ের করে দিও ইমানের সাথে কালী মত শাহাদ মৃত্যু দিও আল্লাহ আমাকে জাহান্ন থেকে কবর আজ আ থেকে মাফ করে দিও আল্লাহ এই কথা বলেছে যে ঘুমায় ঘুমের থেকে উঠে যদি বলে সারা দিন শুরু করলো জালে দিনটা যদি শেষ হয়ে যায় আমার আজকে আর কোনো দিন না আসে আমার জীবনে তাহলে আল্লাহ তাহলে আমাকে তুমি মাফ করে দিও এরকম ভাবে যদি তার প্রতিদিন প্রতি রাতে তিনি রেডি আসেন তাহলে মৃত্যু আসলে তিনি ওনার জন্য হারিয়ে সময় পারলাম না রেডি হইতে পারলাম না এখন আমাদের অবস্থা হচ্ছে কি জানেন মাঝে মাঝে যখন একটু বুকে এই জায়গায় ব্যথা করে এখানে ব্যথা করে ইন্দ্র আলিল্লা আল্লাহ এখন তো আমি রেডি হইনি মনে হয় জন্য খালি মনে পড়ে ঠিক কিনা বলেন যারা আমাদের কাজ বাকি হিসাব নিকাশ আল্লাহ তালা যেন আমাদের হিসাব ঠিক রেখে। নিকাশে যখন আল্লাহ দেখে ফেলেন তখন আমরা আল্লাহর কাছে যাওয়ার জন্য রেডি থাকে কোনো কিছু যেন এরকম পেছনে পড়ে না থাকে যার জন্য আমরা মুশকিলে পড়ে যাই আফসুস করতে হয় এইরকম তওবাটাকে নিয়মিত করে রেডি হয়ে থাকা এটি একটি তিন নম্বর লক্ষণ এই কাজগুলো করা কি খুব দুঃসাধ্য না অসাধ্য কোনটা অসাধ্য দুঃসাধ্য নয় যদি আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন যদি আল্লাহর কাছে আমরা চাই কিন্তু আমরা আল্লাহ কাছে এখনো ঠিক মতো মধ্যে চাইতে পারি নাই এরকম করে চাইতে থাকলে চাইতে থাকলে আশা করি আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন তাহলে এইরকম অবস্থায় যে রুহের মধ্যে নূরটা ঢুকে এই তিনটা জিনিস তার মধ্যে হয়ে যায় ইমাম যে সেই লোকটা তার পরে আল্লাহ ইন্ত্র দ্বারা নুরানি হওয়ার কারণে আলোকিত হওয়ার কারণে এনলাইটেন হওয়ার কারণে আল্লাহ তালা তার ইন্তিকালের পরে তার রুহটাকে আল্লাহ তালা নিচের দিকে যাইতে দেবেন না উপর দিকে নিয়ে যাবেন উপরের দিকে কি আছে এই লি ইন আল্লাহর কাছে লিস্ট আছে যেখানে নাম লেখানো হয় মৃত্যুর পরে রুফটাকে সেখানে নিয়ে যাওয়া হয় সেখানে নামটাকে রেকর্ড হয়ে সিজিল মধ্যে ঢুকিয়ে এরপরে কবর মধ্যে ফেরত দেওয়া হয় তাই না আল্লাহ তালা আমাদেরকে এই করুন কারণ এই রকম নূর ওলা রুফ উপরের দিকে যাওয়ার কথা নূর উপরের দিকে যায় নূর নিচের দিকে নামে তাই তিনি বলেছেন যে ওয়াহি এসেছে দিন ইমান কোরআন হাদিস এগুলো দ্বারা তখন খুব এগুলো ডুব দিয়ে এগুলোকে মনোযোগ দিয়ে শিখে শুনে আমল করে তারা যখন আলোকিত হয়ে যায় এবং যে রুখটা দিয়ে ফেরেস তাদেরকে তৈরি করা হয়েছে ফেরেস কি দিয়ে তৈরি করা হয়েছে নূর দিয়ে তৈরি করা হয়েছে আর শয়তান থেকে তৈরি করা হয়েছে আগুন থেকে আদম খুলে আদম মিমা ওয়াসফ আলুম আর আদমকে তৈরি করা হয়েছে যা আল্লাহ তোমাদেরকে বর্ণনা করেছেন সেটা কি মাটি তাহলে নূরটা ফেরেস আগমন আল্লাহর কাছে এই নিয়ে যান আল্লাহ তালার কাছে তখন আল্লাহ তালা তার জন্য আসমানের সবগুলো দরজা খুলে দেন সাত আসমানের সাতটি গ্যত আছে বিরাট বিরাট গ্যাট ফেরেস্তারা নখ করেন ভিতর থেকে আওয়াজ দেওয়া হয় গাডরা বলে ওমুক আল্লাহ তার ইন্ত নিয়ে যাওয়া হয় যায় তখন সেখানে ইল নাম লেখা হয় ফেরত আসে জমিনে এটি হচ্ছে আর রুহ রুহান এটি হচ্ছে পাক পবিত্র নুরানি আলোকিত উজ্জ্বল একটি রুহ যে রুহে জায়গা আল্লাহর কাছে রয়েছে ওই লিস্টির মধ্যে যে রুহকে ফেরেস তারা খুব পছন্দ করেন ওয়েলকাম করে সালাম করে ঢুকাই দেন আর এই রুহের অধিকারী না হতে পারলে আমাদের রুহটা আল্লাহ মাফ করুন এই রুহে যদি না পৌঁছতে পারি তাহলে অন্ধকার রুহ হয়ে যায় জুলুমাতের রুহ হয়ে যায় ইনে উঠানো হয় না তখন সেখান থেকে জমিনে ধপ করে সেয়ে দেওয়া হয় আর সেটা গিয়ে সিডজি নেচের অংশে যে রেকর্ড বুক আছে সিজিল আছে হয়ে যায় সিডিন আল্লাহ তালা আমাদের রুখকে নুরানি করে দিন আলোকিত করে দিন আসলো অন্ধর কথা আর দৃষ্টি শক্তি কথা যে ব্যক্তি জানে গ্রহণ করে নিয়েছে আপনার প্রতি হে নবী যে কিতাব নাজিল করা হয়েছে যে ওয়াহিনাজিল করা হয়েছে এটা হাক এই একই যে ধারণ করেছে সে আর কেমন অন্ধ তারা কি কখনো সমান সেই ব্যক্তি চোখ থাকা সত্ত্বেও অন্ধ এই লোকগুলো অন্ধ যারা কোরআন হাজিজকে চর্চা করেনি তারা অন্ধ কেমতে দিন তাদেরকে কি করে উঠানো হবে অন্ধ করে আমি ছিলাম চোখ ছিল আমার চোখ গেল কই আল্লাহ বলবেন এইভাবে তোমার কাছে আমার আয়াত এসেছিল আয়াত থেকে চোখ কে ঘুরিয়ে অন্ধ করে অন্ধ হয়ে গিয়েছিল আজকে এই তোমাকে অন্ধ করে উঠিয়েছি আলবাব আসলে এই যে কথা আলোচনা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে এত লেসনগুলো দেওয়া হচ্ছে থেকে কারা যারা বিবেক সম্পন্ন বিবেককে খরচ করে কাজে লাগায় জ্ঞানী কোরআন হাদিসের কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনে শোনার গুরুত্ব উপলব্ধি করে এবং এটাকে মিস করে না এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী আর যারা জীবনে কত কিছু জানো কত কিছু উল্টে ফেললো পৃথিবীর মধ্যে কত অর্জন করলো কিন্তু আল্লাহ আল্লাহ তালা তাদেরকে মূর্খ হিসাবে ডিল করছেন কারণ যে ব্যক্তি জ্ঞানী হবে তার জ্ঞান তাকে শিখাবে যে কোনটা আল্লাহর হুকুম কোনটা আমাকে মানতে হবে এটা মানার করবে আর কোনটা আল্লাহ নিষেধ করেছেন সেটা থেকে আমাদের থাকতে হবে এই জ্ঞানী লোকেরা নিবে। এখন এই জ্ঞানী কারা দেখ কারণ সত্যিকার জ্ঞানীরা শিক্ষা গ্রহণ করে বাকিরা শিক্ষা গ্রহণ করে না সত্যিকার জ্ঞানী কে তার লেখাপড়া ডক্টরের ডিগ্রি লাগবে না মাস্টার ডিগ্রি পাস করতে হবে তার এই জ্ঞানের ব্যাখ্যা কি হবে আল্লাহ তারা নিজেই জ্ঞানের ব্যাখ্যা দিচ্ছেন পরবর্তী আয়ের গুলোর মধ্যে কয়েকটি আয়াতে বলবেন সত্যিকার জ্ঞানী কে কে এই জ্ঞানীর মধ্যে অনেক লোক বিরাট বিরাট ডিগ্রি ছাড়াও ঢুকতে পারবেন আর বহু বহু লোক ডিগ্রিধারীরাও এই জ্ঞানের ভিতরে ঢুকার কোনো চান্স নাই তারা কে কে কয়েকটি গুণ আল্লাহ বলেছেন এক নম্বর আল্লাহ যারা আল্লাহ গুলো কে ঠিক মত পালন করে আর তারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা চুক্তিকে কে ভঙ্গন করে না এটা হচ্ছে এক নম্বর গুণ এখন আল্লাহ তালার সঙ্গে আমাদের কি কি চুক্তি হয়েছে কি কি কন্ট্রাক্ট হয়েছে আল্লাহ তালা যা করতে বলেছেন হুকুম দিয়েছেন সবগুলোকে করার চেষ্টা করা ফরজগুলোকে অবশ্যই করা আর সিম্নফলের দিকে যায় চেষ্টা করে করতে থাকা এগুলো হলো করণীয় কাজ আল্লাহীয় কাজ আল্লাহর সঙ্গে করণীয় কাজ সঠিক ইমান আনা ছেড়েক থেকে দূরে থাকা তা ও হৃদের উপরে চলা নামাজ পড়া রোজা রাখা হজ জাকাত হালার হারাম বেশে চলা কবিরা গুনায় লিপ্ত না হওয়া গুনা থেকে দূরে থাকা ইত্যাদি এগুলো আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক হকুল আল্লাহর হক আল্লাহর আদায় করা তারপরে আসে এখন এটা আল্লাহ আছে এগুলো মানে আবার আল্লাহর সঙ্গে চুক্তির ভিত্তিতে পরে যেটা আছে মানুষের সঙ্গেও কিছু আল্লাহ হক ঠিক করে দিয়েছেন আমাদেরকে কি যে জানে হক আমাদের প্রতি আছে নাই কারকার হক আছে আপনার প্রতি মা বাবার হক আছে স্ত্রী পরিবারের হক আছে হকের লিস্ট কিছু দিয়েছেন ইমাম কাই মহমতুল্লাহ আলী যা আল্লাহটা হলো আল্লাহ সমস্ত নিষেধ থেকে দূরে থাকা আল্লাহর করণীয় কাজগুলো দিয়েছেন সিদ্ধান্ত দিয়েছেন আমাদের হুকুম দিয়েছেন সেগুলোকে পালন করা আর যখন আল্লাহর পরে আসে মানুষের মধ্যে আল্লাহ আল্লাহ আদায় করা লাখ না করা আল্লাহ তারা সমস্ত পালন করা এল্লা তবাক করতে থাকা ও তবাকগুলো আল্লাহ আল্লাহর সঙ্গে যেকোনো সময় ভরসা করতে হলে কার উপরে ভরসা করা আল্লাহর উপরে ও ভালোবাসা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করা ও খাউফু ভয় করা সবচেয়ে টেনশন এসে গেলে আল্লাহকে দেখে প্রশান্তি নিয়ে একদম নিশ্চিত থাকার ব্যবস্থা যার মনে বেশি করে আসে মাথা নত করিতে আল্লাহর হুকুমের সামনে সময়। নিজেকে অবনত করে দেওয়া কোন রকমের দিমত পোষণ না করা হুকুমের সাথে ও আলাইহা আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সবগুলো স্বীকার করা নিজের জন্য ক্রেডিট না নেওয়া যে আমার বুদ্ধি আছে যা বুদ্ধি আছে কয়জনের এরকম বুদ্ধি আছে আমার জ্ঞান আছে কয়জনের আছে এরকম আমার এত ডিগ্রি আছে কয়জনের আছে এরকম ইত্যাদি নিয়ে আমার এত ক্ষমতা আছে আমি সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী হয়ে গেছি মনে হ্যাঁ যেন আবার কথায় উঠে আর বসে কত মানুষ হায় রে কি হয়ে গেলাম আমি এইরকম চিন্তা করে এরকম না করে বলে আমি কিছুই না সমস্ত ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে এই জন্য সলফে সালহীনের লাইনে অনেকেই বলেছেন সুফিরাতে তাকে বেশি করে ইউজ করে মান আর আফা নফসাহু আরু অর্থ কি যে নিজেকে চিনল সে আল্লাহ কে নিজেকে চিনলে আল্লাহকে চিনা দেয় এর অর্থটা কি নিজেকে চিনলো আমি এত বড় ক্ষমতার অধিকারী এ নিজেকে চিনছে নিজেকে চিনলে আমার ক্ষমতা তাকে কতক্ষণ লাগবে আমাকে যারা সিকিউরিটি গার্ড দেয় তারাই চাইলে একসঙ্গে আমার দিকে স্যুট করে শ্বাস করে দিতে পারে মিশরের আনোয়ার সাদাত হয়েছে না এরকম ইন্ডিয়া ইন্দিরা গান্ধীকারের এক মিনিট আগে যারা গার্ড দিবে তারাই করতেছে তাহলে কত বড় ক্ষমতার অধিকারী আপনি হয়েছেন আপনার ক্ষমতার গ্যারান্টি আছে যে ব্যক্তি মনে করে এত কিছু আছে কিন্তু কিছুই না থাকতে পারে সব শাশুড়ি দিতে পারে আমার এত সুন্দর স্বাস্থ্য আল্লাহ মাফ করুক কোনো অসুখ বিসুখ নাই এরকম লোক বহু আছে হঠাৎ করে পরে চাস কোনদিন কয়দিন কোনদিন ডাক্তারের কাছে যাওয়া লাগে না এই লোক শেষ কিন্তু ওই লোক তার আগে মনে করে আমার তো অসুখ বিসুখ নাই কত লোকের অসুখ বিসুখ আছে আমি কে সহজে মরি নাকি তাহলে আমার এই দুরবস্থা আমার এত টাকা পয়সা আছে সুলান আল্লাহ আমিও জানি না কত টাকা আছে কিছু লোক এমন আছে পৃথিবীতে নাকি নাই যদি এখন কম্পিউটার টম্পিউটার মোটামুটি রাখা যায় এরপরেও দেখা যায় যে কোনখান দিতে কত টাকা আছে সব সে ওই মুহূর্তে মুখস্থ বলতে পারবে না কত টাকা আছে ঠিক কিনা যে এই লোকের কিছুই হাত থেকে ছিনিয়ে নিতে পারে কেউ নাচিজ হয়ে যেতে পারে সকাল বেলা আমির রেবাই বিকেলবেলা ফকির এরকম হয়ে যেতে পারে তাহলে যে ব্যক্তি নিজেকে এরকম ভাবে যে আমার অনেক কিছু আছে কিন্তু সব আমার আল্লাহ আমাকে দিয়েছেন তিনি আমাকে ভিক্ষা দিয়েছেন দয়া করে আমার বুদ্ধি দিয়ে আমি আমি এই পৃথিবীতে ছিলাম না আমাকে কে এনেছেন আমার আল্লাহ এনেছেন আমি থাকবো দিন আমার আল্লাহ যে কয়দিন রাখেন তাহলে আমার কি আসে এইভাবে যে নিজেকে চিনে তখন সে অটোমেটিক পরিষ্কার হয়েছে এইভাবে করে যে ব্যক্তি আল্লাহর এই যে আল্লাহর সঙ্গে ওয়াদা হচ্ছে যে আল্লাহকে এই সমস্ত আমার যত নিয়ামত আছে এগুলা একটাও আসলে আমার কৃতিত্ব নয় এগুলো সব দান একজনের কাছ থেকে তিনি কে আল্লাহ ফলে যে সমস্ত স্বীকৃতি আমার আমার আল্লাহ দিয়েছেন ভালো কিছু যখন ঘটে যায় তখন আমি বলে ফেলি কি বিরাট একটা খবর এসেছে কি বলি আলহামদুল্লাহ এটা হলো ছোট্ট আলহামদুলিল্লাহ এই ছোট্ট আলহামদুল্লাহ একটি বড় করা যায় সুন্দর একটা দোয়া আছে হাদিসে তোমার যখন বড় কিছু অ্যাচিভ করো তুমি আলহামদুলিল্লাহ এটা একটা ছোট্ট আলহামদুলিল্লাহ বললেও অনেক ফাইদা আছে কিন্তু আলহামদুলিল্লাহ কেকু বড় করা যায় সুন্দর জোড়া এসেছে সেটা কি আলহামদুলিল্লাহ সে আল্লাহর প্রশংসা যার একান্ত সমস্ত অর্জন হয় যার তৌফিকের কারণে নিয়ামতের কারণে এই দোয়াটা পড়া দরকার মুখস্থ করা দরকার মাত্র তিন চার শব্দ ছোট্ট একটি দোয়া বলেন আলহামদুলিল্লাহ আল্লাহি তাতে মুসলি হাত আলহামদুলিল্লাহ আল্লাহি তাহাদ অর্থটা সেই আল্লাহর প্রশংসা বংশকর যার নিয়ামতের দানের কারণে সব ভালো কাজগুলো কমপ্লিট হয়ে যায় সব ভালো গাছগুলো সম্পূর্ণ ভাগ ভালো করে অর্জন হয়ে যায় সেখানে তো দোয়াটা মাসা আল্লাহ ভেরি গুড আশা করি হেসরুল মুসিমে পাওয়া যাওয়ার কথা এটা আলহামদুলিল্লাহ তাহলে এইভাবে যে আল্লাহ আর একটা হচ্ছে সব সময় আমার কোথায় কোথায় ভুল হলো কোথায় গুনা করলাম কোথায় সর্বনাশ করলাম এইগুলো নিয়ে চিন্তা করি আত্মসমালোচনা করি আল্লাহর কাছে ইসলামের জন্য তৌফিক চাই চাই এগুলো হচ্ছে আল্লাহর সঙ্গে বন্দা সম্পর্কের চুক্তি এরপরে হচ্ছে অনেক সুন্দর করে বলেছেন তারপরে হচ্ছে যে আল্লাহর সঙ্গে চুক্তির অংশ হিসাবে আমাদের যে আস্থা আমাদের আরেকটা হচ্ছে যে রসুল উল্লাহ সালামের শানকে ঠিক মতো বোঝা এবং সেই মর্যাদা দেওয়া ওনার প্রতি ইমান আনা ওনার প্রতিটি কথাকে বিশ্বাস করা হাদিসে এরকম এসেছে বলা হয়েছে আরে হাদিসের কথা খালি সবসময় বলে হাদিস সময় চলা যায় নাকি এরকম তারা কথা বলে না মানুষ নিয়ে আসেন আল্লাহ তারপ করে নিচে সাবধান আপনি লজ্জিত এত সুন্দর হাদিস আমি তো তার বরখেলাভ করছি আমি তার উল্টো যাচ্ছি আল্লাহ আমাকে করুন আপনি এইরকম অনুভূতি না হয়ে বলেন আরে রাখেন হাজিজ খালি সবসময় হাদিস নিয়ে খবরদার তাহলে রসুল কথা সেগুলোকে উনি এই তরিকায় করতে বলেছেন আমি এখনো পারি নাই আল্লাহ আমি কবে পারি এই আমলটা নিয়ে আসতে ওনার তরিকাকে ফলো করতে ওনার শূন্যকে অনুসরণ করতে আমি চেষ্টা করি ওনাকে মহব্বত করা কার চেয়ে বেশি মহব্বত করতে হবে নিজের চেয়ে নিজের ছেলে চেয়ে নিজের স্ত্রী স্বামীর থেকে নিজের মাল মোহ্বত থেকে মা বাবা থেকে সমস্ত দুনিয়ার মানুষ থেকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহ এরপরে এই রাসুলের সঙ্গে আমাদের এই মহব্বতের সম্পর্ক ওনাকে অনুসরণের সম্পর্ক ওনাকে ইত্তেবা করার সম্পর্ক কন্টিনিউ করার পরে আমাদের বিভিন্ন লোকদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে আছে আমাদের পিতা মাতার হকাদ সঙ্গে অর্ডার দিয়েছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আল্লাহর সঙ্গে কোন আর পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করবে এটা আল্লাহ আমাদেরকে চুক্তির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন পিতা মাতাকে কষ্ট দেয় আল্লাহর সঙ্গে কৃত চুক্তিকে ভঙ্গন করে ফেলে একটু ঝগড়া হয়েছে কিছু একটু মন কষাকষি হয়েছে সম্পর্ক কাটা জাহেজ আছে কোন আত্মীয় সঙ্গে সম্পর্ক কেটে ফেলা জায়েজ নাই কিন্তু আমাদের সমাজে দেখা যাবে যে সঙ্গে সম্পর্ক কাটাফ হয়ে গেছে আপনার ক্ষতি করেছে দুশ্মনী করেছে তার অর্থ এই আপনি সম্পর্ক কেটে ফেলবেন সেই তার জন্য আল্লাহর কাছে দায়ী হবে সে একদিন আপনাকে এটা শোধ করতে হবে দুনিয়াতে না করলে কোথায় করবে আখেরাতে করবে কাজে আপনি তো কোনো লস হচ্ছে না তা আপনি কেন নিজে লস তৈরি করছেন আল্লাহ হারাম করে দিয়েছে সম্পর্ক না কাটার জন্য খুব বেশি খাতির মায় মহব্বত করতে পারেন না মনে কষ্ট আসে কিন্তু সম্পর্ক কাটার মতো কোনো কাজ করবেন না দাওয়াত দিবেন আসলে আসলে না আসলে দেখা সালাম দিবেন আজ জবাব না দেয় অসুবিধা নাই আপনার কাজ হয়ে গেছে আপনি বেঁচে গেছেন সে আটকে যাবে না আপনি আটকিতে চান না তাকে আটকাবেন আগে তো নিজে নিজে বাঁচি আগে তাকে আটকাবো কিনা এটা আরেক লেভেলে আছে প্রথমে আসি দেশে সে আটলে আটকুক আগে আমি নিজে আল্লাহর কাছে বেঁচে যাই তারপরে আস্তে আস্তে আবার চিন্তা করি না হারে আটকে গেলেও তো মুশকিল আমার তো তাও ভালো লাগে না তো তারা ভাবে ইসলাম করে সংশোধন করে ঠিক করতে পারি সেও না আটকুক তাহলে আরো ভালো হবে আপনার কাছে এল আত্মীয় স্বজন এরপরে হল দাম্পত্য জীবনের হক স্ত্রীর হক ঠিক আদায় করছেন কিনা স্ত্রীর স্বামী হক ঠিকমতো আদায় করছে কিনা ওলে নফসিকা আলাইকে হক ও জাউজিকা আলাইকে হক নবী করি ইনসালিম বলেছেন যে তোমার স্বামীর তোমার স্ত্রীর কি আছে হক রয়েছে খবরদার কেউ কারো হক নষ্ট করো না কেউ কারো হক নষ্ট করোনা আল্লাহর আটকে যাবে অনেক স্বামী আটকে যাবে স্ত্রীর তখন নিজের নেক আমল দিয়ে স্ত্রীকে শোধ করতে হবে কেকের এরা রেডি আসেন নিজের আমল দিয়ে স্ত্রী কে শোধ করবে না আখেরাতে রেডি আসেন কেউ এখন হিসাব করতে হবে এবারে আসে মা কে আপনারা কেয়ামতের দিন আপনারা স্বামীর হক আদায় করেন নাই তারপর বিনিময়ে আপনার নেক আমল সব দিয়ে দিবে হক আদায় করবেন আখের হাতে তার নেকি তাকে দিয়ে দিবেন কোন কোন স্ত্রী রেডি আসেন চিন্তা করেন কেন ঠকা ঠকব কাজে আমরা দুনিয়াতে হকটা দেওয়ার চেষ্টা করি চতুর পারি তাদের সঙ্গে ভালো ব্যবহার করা স্ত্রীদের সঙ্গে আল্লাহ তালা খাস নসিহত করেছেন পুরুষদেরকে হুন্না বিল মারুফ স্ত্রীদের সঙ্গে তোমরা উত্তম জীবন জীবনযাপন করো ভালো আচরণ করো ভালো ব্যবহার করো খারাপ ব্যবহার করো না এরপরে আসলো প্রতিবেশীর হক দিয়েছেন আল্লাহ তালা অল যা আরে দিল করবা অনেক রকমের প্রতিবেশীর কথা বলেছেন প্রতিবেশীকে কষ্ট না দেওয়া বিরাট নেকামল প্রতিবেদকে কষ্ট দেওয়া বিশাল খারাপ আমল অনেক বড় ধরনের কবিরা গুণা বা নিজেরা চেষ্টা করতে হবে এরপরে সাধারণ কাউকে আমরা কষ্ট না দেওয়া প্রত্যেক মানুষেরই আল্লাহ তালা কাছে হক আছে দেখা সাক্ষাত হয়ে গেলে কেউ কাকে কষ্ট না দেওয়া না পাওয়ার হক আছে অমুক আমাদের সামনে নাই তার গিবত করা যায় আছে আল্লাহ মাফ করুন আমাদেরকে এই জবান দিয়ে আমরা কি চালাই আর কি আল্লাহ তালা বলেছেন আল্লাহর সঙ্গে কৃত ওয়াদার এটাও আরকি আমল এরকম যারা করে এখন যারা এরকম ভাবে করে এত ছিলাম তারা আল্লাহ চুক্তি করে যে সে চুক্তিকে ঠিক রাখে এবং তারা আল্লাহ সঙ্গে কৃত চুক্তিকে কে ভঙ্গন করে না এটা আল্লাহর সঙ্গে কৃত সম্পর্কের অংশ আল্লাহর ইবাদত কেন্দ্রিক আল্লাহর হুকুম মানা কেন্দ্রিক আর এতক্ষণ মানুষের সঙ্গে সম্পর্ক যেটা আসলো ওটা হচ্ছে মা বাবা থেকে শুরু করে স্বামী স্ত্রী ছেলে ছেলেমের হক আছে বড় বিশাল হক তাদের খরচ বহন করা স্বামীকে রুজি রোজগার করে কামাই করে ছেলেমেয়ের সংসার তার টাকা পয়সা জোগাড় করা তার দায়িত্ব আছে না নাই স্ত্রী এবং ছেলেমেয়ে হক আছে না নাই যে সমস্ত স্বামীরা চাকরি বাকরি খোঁজ খবর নাই দায়িত্ব পালন করে না তারা কি আল্লাহর কাছে ঠেকে যাবে না কি আমাদের দিন চিন্তা করা দরকার যে আমি ঠেকে যাবো আল্লাহর কাছে এবং এই যে তারা উপার্জন করে খরচ করে এর বিনিময়ে আল্লাহতালা তাদেরকে প্রত্যেকটি পেনীর বিনিময়ে আল্লাহ তালা নেই দাঁড় করবেন হাজি থেকে তুমি কষ্ট করে পরিশ্রম করে অর্জন করে কামাই করে তোমার স্ত্রী পরিবারের মুখে যে খানাটা তুলে দাও তারা যে খায় প্রতিটি লোকমার বিনিময়ে আল্লাহ তালা তোমাকে বিশাল নেপিদান করবেন এইভাবে করে তারা কাজগুলো করে কেন করে ওয়াই অসন আর আব্বাহন তারা এই জন্য করে যে সবাই ভালো করে এগুলা করলে সবাই বলবো ওহ লোকটা এত ভালো মানুষ তার মতো মানুষ দুনিয়াতে নাই এরকম খুব নাম খ্যাতি করাবি সব জায়গায় তার খুব নাম কাম হবে এই নিয়তে করে তারা তাদের রবের ভয় অস্থির থাকে যা আটক হয়ে যাবে আল্লাহকে খুঁজে করার জন্য করে তাদের নিয়ত কি আল্লাহ সন্তুষ্টি আল্লাহ থেকে বাঁচতে হবে সবচেয়ে বড় কথা সমাজের লোকেরা বাহবা দিল প্রশংসা করলো স্বীকৃতি দিল এইগুলা না দিলে খুব ভালো লাগে না দিলে আর করতে মনে চায় না আপনি এত হক আয় কারণ তাও স্ত্রী করে কিছুই করলেন আমার জন্য আপনি একতরফা একতরফা করে যান আলাদার ভয়ে যে আমি আমার আলাদা ভয়ের কাছে ধরা খাবো না যদি কেউ স্বীকার না করে আপ টু দেন আসুন কে মত দিন তারা যদি ঠিক মতো হিসাব দিতে যায় এগুলো মিস্টেক করে ফলে আটক হয়ে যাবে এই ভয় তারা করে আল্লাহর কাছে বাঁচার জন্য তারা তাদের দায়িত্ব গুলো পালন করে যায় এর পরে গুণ বলেছে যারা উলুল আলবাব সত্যিকার জ্ঞানী তাদের পরে গুণ আসছে পরে রায় ওয়াল্লা দিন আর এই ইমানদার লোকগুলো এই জ্ঞানী লোকগুলো তারা অনেক সবর করে আর আল্লা তাদের তাদের রবের চেহারা সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তারা ব্যাপকভাবে সবর করে আগের কথার সঙ্গে এর একটা সম্পর্ক আছে কি যে আপনি বললাম যে আপনি এত হেদমত করেন এত দায়িত্ব পালন করেন তারপরে তুমি কি করলাম কিচ্ছু চ্ছু করোনা সব বলে দিলে তখন আপনি যে আচ্ছা ঠিক আছে আমি এই কথাও সফর করে শুনলাম এটার জন্য বিশাল ঝগড়া করব না আর এটা না হওয়া ফোন কিছুই করব না এরকম বলবো না আমি সফর করব আমাকে স্বীকার স্বীকৃতি দিল না আমাকে খোটা দিয়ে আর কষ্ট দিল আমি স্টিল সফর করে চালিয়ে যাব কারণ আমার একটা চাহিদা আছে আমার একটা উদ্দেশ্য লক্ষ্য আছে সেটা কি আল্লাহ সন্তুষ্টি করে আমি যেতে যাদের জন্য এত কিছু করি তারা স্বীকৃতি দিল না এরপরে তাদের গুণ কি হবে প্রকৃত জ্ঞানীদের গুণ কি হবে ও আকামুস তারা নামাজ কায়ম করবে কয় উনি তো খুবই ছেলেটা খুবই ভালো তবে নামাজটা ঠিক মতো পড়ে না তো লাভ হইলো কি ভালো হয়ে আল্লা সঙ্গে ভালো হইতে পারলো না তো দুঃখজনক খবর তাহলে সব ভালো দেখলাম মেয়ে বিয়ে দিতে গিয়ে নাম আসতে ঠিকমতো পড়ে কিনা এটার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেললাম আমি গতকালকে জুমা বলছিলাম যে মাঝে মধ্যে আমরা আমাদের ছেলে মেয়ে ভালো কি ভালো না অনেক কিছু হিসাব করি তো আমাকে একদিন বলছিলেন যে আমার যেরকম তার সন্তানের কথা খুব ভালো টপ ক্লাস রেজাল্ট করেছে টপ ক্লাস জবে আসছে আরো ফিউচার ভেরি ব্রাইট তা বললাম যে নামাজার ঠিক মতো পড়েন হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে পড়ে ব্যাপারে যদি কম্প্রোমাইজ হয়ে যায় তো এত ভালো গুণ রে এত ভালো গুণ জাহার নামে যেতে হয় কি লাভ হলো কম তাহলে এটা শির করতে পারে নিজেদের জন্য নিজের পরিবার পরিবহনের জন্য কি হক আদায় করেছি কু আমা কুমি কুমার তোমাকে বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও যখন রাগুন থেকে ছেলে মেয়েকে বাঁচাও বাঁচাতে হবে সেখানে যদি আটক হয়ে যায় আমার যদি দুর্বলতা হয়ে যায় ও আঙু মিমার যখন হুম আনা আর তারা খরচ করে দান খরাত করে খালি টাকা পয়সা জমায় নিজের সান শকত বাড়ায় ছোট বাড়ি থেকে বড় বাড়ি এক বাড়ি হয়ে গেছে দুই বাড়ি এরপরে আরো প্লট আরো ফ্ল্যাট কিভাবে কিনা যায় শুধু এই চিন্তাই মাথায় নয় আপনার বয়স হয়ে গেছে ষাট বছর সত্তর বছর এখনো দেখা যায় বাড়ির কাছে খুব দামি একটা জমি বিক্রি হচ্ছে খুব নামি এখন আপনি কিনতেছেন এটা ছাড়া যায় না কয়দিন থাকবেন আপনি কি করবেন তার অর্থে যে কিনলে গুণা হয়ে গেছে তা না আহমদুলিল্লাহ খালাল আছে কিন্তু টাকা পয়সা কিছু দান করে গেলে এত টাকা খালি জমাই করলাম আর কিনতেই থাকলাম জমাই করলাম আর খালি সম্পদ কিনতেই থাকলাম দান কত করেছিলাম আমার ইনকামের কত পার্সেন্ট দান করেছি দান করা হাত লম্বা করতে হবে ওসমান রাজিউল্লাহ আনহু তবুকের যুদ্ধের সময় আবুকার সব নিয়ে আসেন যা আছে সব নিয়ে আসছেন তো বাড়িতে কিচ্ছু রাখো নাই বাড়িতে আর কিছু রাখি নাই আল্লাহ আসেন আর আল্লাহ রসুল আসেন তিনি দোয়া করবেন ওমর রাদি আল্লাহ অর্ধেক নিয়ে অর্ধেক আল্লাহ রাস্তায় বাকিটা সংসারের জন্য রাখছেন আমরা অর্ধেক দিছি নাকি কোন সময় বলেন দিছি চার ভাগের এক ভাগ দিছি দশ ভাগের এক ভাগ দিয়েছি ওসমান রাদি আল্লাহ আনহু তবু কি যুদ্ধের সময় তিনি বললেন যে এই যুদ্ধে অনেক লাগবে হে সাহাবিরা তোমরা বেশি করে দাও বেশি করে দাও একশো উঠে বহর নিয়ে আসলেন মাল একশো উঠে কারণ তিনি কয়েক মাইলের জানি গরমের দিনে খানা রসদ পত্র পানি তারপরে আপনার আটা ফ্রুট কত কিছু লাগবে সাহাবিরায় শত শত সাহাবি খাবে খাদ্যের দরকার রসদ নিয়ে যাওয়া দরকার ওখানে এক এক মাস থাকতে হয় কিনা খুব চাইলেন ওসমান্লা দিল বুদ্ধি করে একশো উঠের বহর এনে হাজির করলেন রাসুলাল্লাহ এই একশো উট আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছি ভর্তি সামগ্রী তিনি দেখে এত খুশি হলেন রাসুল্লাহ বললেন ওসমানের আর কোনো আমল আছে কিনা দরকার নাই এই আমলই তার জন্য যথেষ্ট হয়ে যাবে কি আমাদের জীবনে আমাদের মধ্যে যারা পয়সাওয়ালা আসে আমরা পারি না কিছু এরকম দিতে চিন্তা করি আল্লাহর রাস্তায় বেশি করে দেওয়ার তাহলে খরচ করে আল্লাহ রাস্তায় দান করে সের রো আল্লাহ নিয়ে আসবে কোন সময় ওপেনলি দেওয়া লাগে আবার কোন সময় একটু লুকে দিতে হয় জাকা তো ওপেনলি দেওয়া উচিত তাহলে অন্যেরাও দেখল শিখল আর নফর সাথে সবাইকে উৎসাহিত করার জন্য ওপেনলি দেওয়া যায় যদি আমার এ কোনো ত্রুটি না হয় আর দিলেও কিছু কিছু আবার মাঝে মধ্যে গোপনীয় দেওয়া দরকার সব যদি খালি দেখাইয়ে দেখাইয়ে দেয় কেউ দেখলো না যে ব্যক্তি দেখাই দেয় না তাহলে আল্লাহর কাছে নাম না হলে তুমি দেবা না বোঝা গেছে তোমার নাম পর্যন্ত তুমি আমার কাছে কিছু পাবা না তবে এই জন্য ওপেনলি দিলেও যায় নিয়তকে ঠিক করে আর যদি আমরা গোপনে কিছু দান করি তাহলে আল্লাহ ওপেনটা কবর করে ফেলবেন কিছু ভেজাল লাগে কিছু লোকের আছে না কিছু লোক আপনার সঙ্গে ঝগড়া করবে আপনি ভালো মানুষ মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপরেও দেখা যায় যে অমুকে জমি নিয়ে আপনার সঙ্গে এক তারা ঠেলা ঠেলি করে এরকম যে আপনি কোনো ঝামিলার কাছে নাই হ্যাঁ আপনার জমি এক টুকরা আছে ঢাকায় আছে সিলেটে আছে চিটাঙ্গে আছে দেখা গেল যে তিরিশ বছর কোন ঝামিলা নাই হঠাৎ করে একদিন দাবি কেস কেড়ে বসছে এই জমি আমার এরকম খবর পাওয়া যায় না আরেজনে দখল করে বসছে গায়ে পরি ঝগড়া করছে আপনি ঝগড়া করতে চান না তাও খালি খোঁচায় খোঁজায় ঝগড়া করতে চায় এখানে আপনি কি করবেন তো এইরকম যখন উল্টা লোকরা তাদের সঙ্গে খামাকা ঝগড়া করে ঝগড়া করতে কিছু লোক ঝগড়াতে আসে আপনাদের নিশ্চিন্ত চুপ করে বসে তাকে দেবেন খালি ভেজাল লাগালো এখন ভেজাল লাগালে কি করবেন যে কেউ খারাপ ব্যবহার করলে তার মোকাবিলায় তারা ভালো ব্যবহার করে এটাকে তারা অ্যাভয়েড করার চেষ্টা করে তারা এখানে খুব বেশি এই টক্কর লাগিয়ে একটা কেউ ঠিক সিচুয়েশনে তারা যেতে চায় না কেউ লাগাতে চায় না তারা এটাকে অ্যাভয়েড করে কিভাবে এটাকে সংশোধন করা যায় কুইকলি বের হয়ে আসা যায় লিঙ্গম না করা এই সমস্ত লাইনি তারা নাইভয়েড করে জাহের লোকেরা খামাখা তাদের সঙ্গে যখন ঝগড়া ফাসাদ করে তর্ক বিতর্ক করে তাদের অপমান করতে গিয়ে আসে তখন তারা আসসালাম আলাইকুম বলে কেটে পড়ে এই গুল গুণগুলো যাদের আছে এরাই হচ্ছে উলুল আলবাব সত্যিকার জ্ঞানী আসল জ্ঞানী এই লোকগুলো এই লোকগুলার জন্য রয়েছে আসল পুরস্কার সবচেয়ে সুন্দর ঠিকানা তাদের জন্য তৈরি করে রাখা হয়েছে ওই ঠিকানাটার নাম কি জান্ তাহলে কোনো খারাপ কাজকে ভালো কাজে মোকাবিলা করা এটা একটা অর্থ আছে আরেকটা অর্থ হলো যে কে আপনি যখন কোন গুণা করে ফেললেন আপনার মনে হলো গুনা করে ফেলেছেন এখন এই গুনাটাকে কিভাবে আল্লাহর কাছ থেকে তওবা করা যায় নবী করিম সাল্লা বললেন ও আতবে হাসান তুমি যদি কখনো কোন গুনা করে ফেলো তাহলে পরক্ষণে আরেকটি নেকির কাজ করে ফেলো তাহলে সেটা ওই গুণাটাকে মুছে আমি গুণ করেছি তার কাছে নামাজ পড়ে ফেলি এইভাবে করে একটা ভালো নেকির কাজ করলে আল্লাহ গুণাটাকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করবেন তার এই আয়াত গুলো আল উলুল আল যেগুলো আছে এখানে কতগুলো ভালো গুণ এসেছে বলেন তো ভালো আমাদের খবর এসেছে আল্লাহ ক্ষেত্রে মানুষের সঙ্গে আচার ব্যবহারের ক্ষেত্রে সবগুলো চলে এসেছে এই আয়াত গুলো ইমান ইসলামের যত লেভেল আছে হাইয়েস্ট লেভেল পর্যন্ত আছে সবগুলোকে কাভার করে ফেলেছে কারো জীবনটা যদি এই সমস্যা আমুল দ্বারা আলোকিত হয়ে যায় সে উচ্চতর পৌঁছে গেছে আল্লাহ তাকে আল্লাহ ইস্তাম যে আল্লাহ আমার হুকুম যেগুলো দিয়েছেন সমস্যা ভালো কাজগুলো করার মাধ্যমে আর আল্লাহ নিষেধ করা হারাম কাজগুলো থেকে কিভাবে সরে আসা যায় সেগুলোর মাধ্যমে কাছে মানুষ অর্জন করতে পারে এই কাজগুলো যারা করবে লাহুম ওকবাদ্দার তাদের জন্য খুব সুন্দর ঠিকানা এখন এই ঠিকানাটা কেমন সেটা কি আল্লাহ তালা পরের আয়তে তার তা করছে তাদের জন্য জান্ন শান্তির ঠিকানা নাম হচ্ছে আদম যে ঠিকানাটা খুব শান্তির এবং যেটা চিরস্থায়ী এইরকম শান্তির ঠিকানা এই জান্নাত আদন অর্থ এই নয় যে জান্নাতের সের দাউস আরেকটা আদর আরেকটা সালাম আরেকটা আসলে কিন্তু সবগুলো জান্নাতের বিশেষণ মধ্যে আদান আছে আদান শান্তি চিরস্থায়ী সেটা তো ফেরদাউসের মধ্যেও আছে তাহলে সব জান্নাতের মধ্যেই এই আদান রয়েছে শান্তি এবং উত্তম ঠিকানা দীর্ঘস্থায়ী ঠিকানা চিরস্থায়ী ঠিকানা তারা নিজেরা প্রবেশ করবে না শুধু তারা শুধু প্রবেশ করবে না তাদের স্বামী স্ত্রীগণ একে অপরকে রেখে যাবে না সঙ্গে যাবে আল্লাহ আল্লাহ আল্লাহামিন হোকিম তাদের সন্তান সন্ত্রী ছেলেমেয়ে নাতি নাতিন সহকারে আল্লাহ আমাদের সবাইকে তারা একসঙ্গে থাকার একসঙ্গে কিভাবে যাবে এই খবর কত টাকায় আল্লাহ তালা আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ তালা বলেছেন অন্য আয়াতে যে আমি তাদের সত্যিকার বিমানে এনেছে ইমানের পথে চলেছে ঠিক মতো এবং তাদের সন্তান সন্ততি পরবর্তী বংশধার তাদের তরিকায় তাদের চেষ্টার কারণেও তারাও নেকির পথে ইমানের পথে চলেছে এই রাস্তায় এসেছে আমল করেছে ইমানের সাথে ইমানের তরিকায় আল হাক বিহিম দুরাহ তাদের সন্তান সন্ততিকে তাদের সাথে আমি এড করে দেব জয়েন করিয়ে দেব একসঙ্গে মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার তরিকা কি হবে যে আপনি চলে গেছেন আপার ক্লাসের জানলাতে ফের দাও সে আছেন তার মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আল্লাহ তালা নিচের লোকদেরকে প্রমোশন দিয়ে তার কাছে নিয়ে আসবেন কারণ আল্লাহ তালা বলেছেন ওয়াদা করেছেন যেটা মনে চায় তোমাদের যে কোনো আবদার তোমরা ছেলে মেয়েকে আল্লাহ হাই ক্লাসের তখন তাদের মনে পড়বে এই আয়াতের কথা তারা আল্লাহ কাছে দরখাস্ত দিলে তাদের দরখাস্ত কবুল করে আপনাকে প্রমোশন দিয়ে আল্লাহ তাদের কাছে নিয়ে যাবে আল্লাহ এই জান্লাতে দিকে আল্লাহ আমাদেরকে ডাকছেন আর সে জান্নাত রেখে আমরা দুনিয়া দেখে এত সুটা ছুটেছি সময় নাই ওই জান্নাতের কথা মনে করতে তাদের জান্নাতে যাওয়ার পরে তাদেরকে মুবারক জানানোর জন্য ফেরত যে কত খুশি তাদেরকে জান্না দেবে কারণ ওই জান্নাত খালি পরে আছে জান্নাতের বাসিন্দারা কবে আসবে দেখার জন্য ফেরস অস্থির হয়ে আছে যারা আসবে তারা যে আল্লাহর প্রিয় বান্দা তাদেরকে সালাম করার জন্য ফেরেস অস্থির হয়ে যাবে দেখা করতে প্রত্যেক গেট দিয়ে ঢুকবে দলে দলে কাতারে কাতারে তাদেরকে মোবারকবাদ জানাতে কংগ্রেচুলেশন জানাতে দেখে বলবে দেখা করেই বলবে সালাম আলাইকুম বিমা সবরতম আপনাদের প্রতি সালাম এই জানলাতে আসার জন্য যে আপনাদের কত সবর করতে হয়েছে আমরা জানি সবর করে করে জান্নাতে এসেছেন। এইখানে এই আয়াতে জান্নাতে সবচেয়ে বড় কোনটা পাওয়া জানলাতে এখন আমরা যারা বলে শোনেন আমার সঙ্গে সাবধানে কথা বলবেন আমি যদি গরম হই তাহলে খবর আছে কিন্তু আপনার তাহলে এইটা বড় কৃতিত্বের খবর নাকি এটা খুব বড় ভালো খবর হলো করতে আলহামদুলিল্লাহ যারা সত্যিকারশীল তাদের পুরস্কার দিয়ে দেবেন আল্লাহ আল্লাহ আল্লাহম সব না কত সুন্দর তাদের এই সুন্দর ঠিকানা তাদের ফাইনাল ডেস্টিনেশন তাদের চূড়ান্ত ঠিকানাটা কতই না সুন্দর কতই না উত্তম আল্লাহ নিজেই বলছেন যে এই সুন্দর ঠিকানা আল্লাহ তালা দেবেন তাদেরকে যারা ওই যে শুরু হয়েছিল যারা ইস্তজাবলি রববিহীন তা আল্লাহ তাদের রবের ডাকে হুকুমে সারা দিয়েছে এখন চিন্তা করতে হবে আমি কোথায় কোথায় আল্লাহ হুকুম মানি কোরআন হারিফের কথা মানি কোথায় কোথায় আমি মানি না হিসাব করে করে এগুলাকে সংশোধন করার সুযোগ এখনো আমাদের হাতে আছে আর যখন নিঃশ্বাসটা শেষ হয়ে যাবে তখন সুযোগ আর থাকবে না আল্লাহ তালা আমাদেরকে এরকম মহাসভা করে আত্মসমালোচনা করে নিজের জীবনের ত্রুটি থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে নেক আমাদেরকে ধাবিত করে দিন অবিলাহী তৌফিক